আসসালামু আলাইকুম ওর বাক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা ও আলি ওসহিমাল সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী আমি আপনাদের সামনে সপ্তম পর্ব রসুল্লাহ সাল আলহি ও শূন্য অবলম্বনে আমল এই বিষয়ে আরো কিছু হাদিস থেকে নমুনা পেশ করছি যাতে করে বিষয়টা আমাদের বুঝতে সহজ হয় তার কারণ এখন আমরা এমন এক পরিবেশে এমন এক সমাজে বসবাস করছি যে সুন্না বেদাতে পরিণত হয়েছে এবং বেদাঁত সুননাতে পরিণত হয়েছে যেখানে সোননাতের ক্ষেত্রে এরকম মাপকাঠি আমাদের সমাজে যে কোনো সৎ আমল রসুলসল্লাহ আসলাম থেকে প্রমাণিত হোক আর না হোক আমলটা সালাতের মতো মনে হলে দোয়ার মতো মনে হলে শ্যামের মতো রোজার মতো মনে হলেই আমরা হাসানা বলে অভ্যস্ত দুরুদের মতো মনে হলে জিকিরের মতো মনে হলে সেটা যেভাবেই হোক যেই পদ্ধতিতেই হোক যার পদ্ধতিতেই হোক সেটাকে আমরা যখন হাসানা বলে অভ্যস্ত হয়ে গেছি আমাদের কাছে সেগুলোর গ্রহণযোগ্যতা আছে সেই ক্ষেত্রে হাদিস থেকে আরও কিছু নমুনা জানা আমাদের জন্য সঠিক বুজার ক্ষেত্রে সহায়ক হবে রসুল্লাসাল্লামের সুন্না বুজার ক্ষেত্রে বিভ্রান্তি এবং সংশয় নিরসন হবে একটি হাদিস সুন্না বেদাতের পরিভাষায় এই হাদিসটাকে আমরা সুন্না ফেলিয়া বলতে পারি আর এর বিপরীত যেটা করব ওটাকে আমরা বেদাতা বলতে পারি করণীয় সন্নত আর বর্জন করা হল বেদাতাম ফরি ফ্জাহ স্লিম অর্থাৎ আয়ে সারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যে কোনো একটা কাজ করলেন কাজটা করার পর যখন সাহাবাই কেরামের ভিতরে ছড়িয়ে পড়লো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমনটি করেন তখন কোন কোনো সাহাবি পরেজগারি দেখে এরকম কাজ করা যাবে না এরকম কাজ করা ঠিক নয় এরকম একটা মন্তব্য করলো আল্লাহ রসুল সাইসলাম যে কাজটা করেন সেই কাজ করা থেকে বিরত হওয়াটাকেই তারা পরিতা মনে করল পবিত্রতা মনে করল আল্লাহ রসুলের কানে এরকম খবর পৌঁছে গেল এই হাদিসটা এবং মুসলিমের মধ্যে আছে। যখন আল্লাহ রসুল সালু সাল্লামের কাছে এরকম খবর পৌঁছল ইয়ারসুল আল্লাহ আপনি করতেছেন অথচ আপনার কিছু সাহাবি তারা এরকম করাটাকে অসমচীন মনে করতেছে অসমেচীন তখন আল্লাহর রসুল সাল আলী ও শোনার পরে পরেই রেগে গেলেন আয়েসারদ্লাহনা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে খবর পৌঁছলে তিনি রেগে গেলেন এবং সাথে সাথে তিনি ভাষণ দিলেন কি হল আমার এই জাতির আমি যেই কাজটা করি সেই কাজ থেকে বিরত থাকাকে তারা পবিত্রতা মনে করতেছে তার মানে আমার চেয়ে তারা আল্লাহম এবং আমি তাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি সেই কাজটার ব্যাপারে সহি ভাষ্যকার তিনি বলছেন কাজটা ছিল এই যে রমজান মাসে গোসুল ফরজ হওয়া অবস্থায় সেহেরি খেয়ে রোজার নিয়ত করে হজরের পূর্বে গোসল করা অর্থাৎ আল্লাহর রসুল সাল্লা সাল্লাম পূর্বে এমনটা করতেন না কিন্তু পরবর্তীতে এটা উম্মতের সহজ করার জন্য কারো প্রতি যদি রাত্রেবেলায় রমজানের রাতে গোসুল ফরজ থেকে থাকে তাহলে আল্লাহর রসুল সাল্লাহম্মতের জন্য সহজ করার উদ্দেশ্যে তিনি এই বিধান প্রণয়ন করলেন যদিও না হাজার রহিম্লা এই কথাটা মনে করেছেন কিন্তু বাস্তবে এক সাহাবি ঘটনাও সহি মুসলিমের ভিতরে এসে গেছে এটাও আয়েসারদি আল্লাহ আনহা থেকে বর্ণিত আল্লাহর রসুল সলাল্লাহ আলহিহাসলামের কাছে এক সাহাবি এসে বলছি আয়েসি আল্লাহ আনহা এক ব্যক্তি ফতুয়া জিজ্ঞেস করল এবং আয়সারদি আল্লাহ আনহা দরজার আড়াল থেকে শুনতে ছিলেন ফতুয়াটা হিয়াল রসুল সাল্লাম রমজান মাসের রাত্রে সালাত আমাকে পায় অর্থাৎ সালাতের পূর্বে আমি থাকি আমার প্রতি ফরজ অবস্থায় সালাত উপস্থিত হয়ে যায় এই অবস্থায় কি আমার সিয়াম হবে রোজা হবে ফকাল রসুলাম ও আয়না তুত রেকুন ও আয়না জুনুবন ও আসুম কেন হবে না আপনার হয়তো রোজা চলতে পারে রোজা হইতে পারে তার কারণ আপনি এমন ব্যক্তি আপনার আগের পিছের সব গুণা মাফ হয়ে গেছে না এবং আরো বলল আপনি আমাদের মত নাহে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি আমার জন্য যদি এটা চলে তাহলে তোমাদের জন্য চলবে না কেন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এটা অবশ্যই এমন বিষয় যে আমরা আগে গোসুল ফরজ থাকলে গোসুল করে নিয়ে শ্যাম পালন করতে পারি শ্যামের নিয়ত করতে পারি কিন্তু এখানে যখন রসুল্লাহ সালিমের সাথে টক্কর লেগে যাচ্ছে তখন বিষয়টা কিন্তু আপত্তিকর রসুল সাল আলী আসলামের জন্য মানহানিকর অবশ্যই আমাদের জন্য এটা জায়জ আছে কিন্তু যখন আমরা মনে করব যে এটা রসুল্লা সাল্লামের ক্ষেত্রে জাহেজ ছিল আমাদের ক্ষেত্রে জায়েজ না তখনই কিন্তু আমরা আল্লাহ রসুল সল্লাহ আলহিহাসলামের আদর্শ থেকে ছিটকে পড়বো তিনি যেটা বুঝাইতে চেয়েছেন আমি যেটা করেছি সেটা তোমাদের জন্য করা যায়জ আছে যে ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা আলহ্লামের করা যায়েজ আমাদের জন্য না যায়জ সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহাম স্পষ্ট বলে দিয়েছেন যেমন সৌম্য বিশালের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ দেখা দেখি অনেক সাহাবি সামে বিশাল মানে বিরতিহীন ইফতার ইফতারবিহীন সিয়াম পালন করার জন্য আগ্রহ পোষণ করেছিল আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করে দিয়েছিলেন যে ইফতার ইফতারবিহীন সিয়াম এটা আমার জন্য বিশেষভাবে প্রযোজ্য তোমাদের জন্য প্রযোজ্য নয় কিন্তু যেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে বিশিষ্ট নয় এমন বিষয়গুলোতে যখনই সাহাবায় কেরাম বা কোনো সাহাবি আপত্তি করেছে সেখানে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম তার ব্যাপারে অত্যন্ত কঠোর ধরনের হুমকি উচ্চারণ করেছেন তাকে সতর্ক করেছেন অবশ্যই এই সতর্কতা আমাদেরকেও করে গেছেন এই সতর্কতা আমাদের ওপরে বর্তাবে আমরাও এরকম সতর্কতা অবলম্বন করব আল্লাহর রসুল সাল্লা সাল্লামের অবমাননা হয় আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে ওভারটেক করা হয় আল্লাহ রসুল্লামের আদর্শ থেকে বিচ্ছুত হতে হয় এমন আমল এমন কাজ আমরা কখনো করব না অবশ্যই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে আরেকটি নমুনা আঞ্জাব আবদুল্লাহি রাহুমা আনা রসুল্লাহি সাল আলহি ও সাল্লামা খরাজা আমল ফতে রান فصام حتى بلغ كراع الغميم فصام الناس ثم دعا بقدح من ماء فرفعه حتى نظر الناس حتى نظر الناس إليه ثم شرب فقيل له بعد ذلك إن بعض الناس قد صام فقام أولئك العصات فقام وقال أولئك العصات أولئك العصات أولئك العصات, أولئك العصات জাভেরদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল আলহিম ফতে মক্কার সময় মক্কার দিকে যাত্রা করলেন আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম যখন গোরাউল গমিম নামক জায়গায় পৌঁছলেন তখন রসুল্ল সাল সাল্লাম দেখলেন যে সাহাবাইকে আমের কষ্ট হচ্ছে যুদ্ধে যাচ্ছেন অথচ তারা রোজা করে বেশ কষ্টের মধ্যে পড়ে গেছেন তখন আল্লাহ রসুল সাল্লা আলহিম রোজা ভাঙ্গার ভাবনা করলেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা একটা বিরতিতে যাচ্ছি সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরে এসে আমরা এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরব এবং হাদিসটি থেকে আমল এবাদতের ক্ষেত্রে আমরা কি শিক্ষা পাচ্ছি সে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক আমি আর আপনারা দেখছেন বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সৈপুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম মিন আদিল্লাতি এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুবুল মারামের দার্সে হাদিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম আমরা রসুল্লাহ সাল আলী আসাল্লামের অনুসরণের একটি নমুনা হজরত জাবের রাজি আল্লাহ আনহর হাদিস থেকে শুনছিলাম মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল সাল আলহিম যাচ্ছিলেন রমজান মাস ছিল সাহাবাই কেরাম পুথি মধ্যে রমজান মাস উপস্থিত হওয়ায় তারা শ্র্যামের নিয়ত করেছেন রোজা রেখেছেন কিন্তু দেখা গেল তারা শ্যাম পালন করতে যে অনেকেই দুর্বল হয়ে পড়ছেন এই অবস্থা দেখে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম যখন কোরাউল গামিম নামক জায়গায় পৌঁছলেন এবং আল্লাহ রসুল সাল উপলব্ধি করলেন সাহাবাই কেরামের দুর্বলতার দিকটা আল্লাহ রসুল সাল্লাহ স্লাম এক গ্লাস বা এক কাপ পানি হাতে নিলেন এবং পানিটাকে উঁচু করে ধরলেন অতঃপর রসুল্লাহ সাল্লাহ আলহাম পানি পান করলেন লোকদেরকে দেখিয়ে পানি পান করে রোজা ভেঙে ফেললেন অর্থাৎ যাতে সাহাবাই কেরামও রসুল্লা সাল্লাইসাল্লামের দেখা দেখি রোজা ভেঙে ফেলে রোজা কিন্তু হল ফরোজ রমজান মাসের সিয়াম অথচ আল্লাহ রসুল সাল্লাম এই ফরোজ শ্যামের ক্ষেত্রে এটা ভেঙে ফেললেন অথচ কিছু কিছু সাহাবি তারা রোজা ভাঙলেন না পরগারিতা তারা দেখানোর জন্য বা পরেজগারিতার কারণে তারা রোজা ভাঙলেন না আল্লাহর রসুল সাল আলহ সালামের কাছে খবর পৌঁছলো বলা হলো রসুল্লাহ দেওয়া হল রোজা ভেঙ্গে ফেলেছেন আমরাও রোজা ভেঙে ফেলেছি দেখে অনেক মানুষই রোজা ভাঙে নেয় তাদের ব্যাপারে আপনি কি বলবেন ফকল উলাইল সত উলাইকাল উলাইকাল সত আল্লাহ রসুল তিনবার বললেন এরাই না ফরমান। এরাই না নাফার মান না হল নাফার মান অবাধ্য দর্শক পর আপনার অনুভূতিটা কেমন মনে হচ্ছে আপনি কি মনে করতেছেন ফরজ এবাদত করে ফরজ সম পালন করে তারা কিভাবে রসুল্লাহ সাল্লামের কাছে খেতাব পেল বহিষ্কৃত হয়েছিল এরাও রসুল সাল আলী আসাল্লামের নফরমান উম্মত হিসেবে চিহ্নিত হয়ে গেল ফরজ পালন করার মাধ্যমে ফরজ হোক নফল হোক সর্বক্ষেত্রে যে রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে এই নির্দেশনাই আমাদেরকে দিচ্ছে এই হাদিস গুলো এই হলো রসুল্লাহ বাস্তব চিত্র থেকে এই ধরনের আরো একটি হাদিস এসেছে কেননা রসুল্লাহ সাহাবাইক লোকেরা ভিড় করতেছে কিছু লোক উপরে কাপড় ধরে একজনকে ছায়া করতেছে আল্লাহ রসুল এগিয়ে গেলেন সেখানে যে কি বললেন ما বালুহু बेहूस अवस्था पड़े आया दीछ कारण विधान सफरकारी व्यक्तर जन कष्ट तक से रोजा भंगी समय रोजा रेखे नहीं आल्ला विधानल्लाधान जारी कर पर कुरान मेधे कि ইউরিদুল্লাহ আল্লাহ তোমাদের সহজ চান না তাহলে যে ক্ষেত্রে আল্লাহ সেই ক্ষেত্রে নাফর মানির বিষয় হয়ে গেল আল্লাহর রসুলাম এই ব্যক্তির ব্যাপারে ফতুয়া দিলেন আগে যেভাবে ফরোজ রোজা পালনকারীদেরকে বললেন এরাই হলো নাফরমান এরাই হলো অবাধ্য। এই ব্যক্তি সম্পর্ক এরকম বললেন এই ব্যক্তির সম্পর্কে উনি মন্তব্য করলেন ওখানে ব্যক্তিদের সম্পর্কে মন্তব্য করেছিলেন যারা রোজা রেখেছিল যে তারা হলো নাফরমান তারা হলো আল্লাহ এবং আল্লাহ অবাধ্য বান্দা এখানে আল্লাহ রসুল এই ব্যক্তির শ্যাম সম্পর্কে মন্তব্য করলেন কি বললেন আসিয়াম সফর অবস্থায় রোজা রাখা সৎ কাজ নয় তাহলে কি কাজ অসৎ কাজ যখনই বন্দার জন্য কঠিন হয়ে যাবে তখনই জানতে হবে এই ক্ষেত্রে রোজা ছেড়ে দেওয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ যদি কেউ জোর করে পরেজগারিতা দেখাইতে যে পরগারিতার নমুনা প্রদর্শন করতে যে রোজা রাখে তাহলে সেই ক্ষেত্রে রসুল্লাহ সাল আলহিসাল্লামের ফতোয়া রসুল্লা সাল্লাহ সাল্লামের এই সিদ্ধান্ত কার্যকর হবে অনুসরণের ক্ষেত্রে ঘাটতি দেখা গেছে আল্লাহ রসুলের আদর্শ সেখানে পুরোপুরি মিলছে না আল্লাহ রসুল যা করেছেন তার চেয়ে কম হচ্ছে সেই ক্ষেত্রে আল্লাহ রসুলাম কি বলেছেন দেখেন را رسول الله صلى الله عليه وسلم رجلا لا يتم ركوعه ولا سجوده وهو يصلي فقال لو مات هذا على حاله هذه لمات على غير مله محمد صلى الله عليه وسلم ينكر صلاته كما ينقر الغراب আল্লা রসুল সাল্লা সালাম এক ব্যক্তিকে তিনি দেখলেন যে সে সালাদ পড়ছে কিন্তু সালাতে রুকু সেজদাগুলো ঠিক মতো করছে না আমাদের সমাজে অনেকেই রুকু করে যেন হাঁপ রুকু রুকুর জন্য বাঁকা হয়েছে কিন্তু পুরোপুরি আর সোজা হচ্ছে না সোজা না হয়েই সেজদাই চলে যায় এটা যেন হাঁপ রুকু সে তো এরকম কোন রকম খালি কপালটা ঠেকায় আর উঠায় এই ধরনের সালাদ আল্লাহ রসুলাম পড়তে দেখলেন এই সালাদ আল্লাহ রসুল শিক্ষা দেননি আল্লাহ রসুল সাল্লাম যে সালাদ শিক্ষা দিয়েছেন এই সালাতের বিপরীত তাহলে সালাৎ পালন ক্ষেত্রে সালাদ আদায়ের ক্ষেত্রে রসুল সালসাল্লামের যে নিয়ম যে তরিকা সেই তরিকা সে ভঙ্গ করতেছে আল্লাহ রসুলাম এই ব্যক্তির সালাত মন্তব্য করে দিলেন কি মন্তব্য এরকম অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে নির্ঘাত এই ব্যক্তির মৃত্যুটা মোহাম্মদ সাল্লামের ধর্মের উপরে হবে না দেখুন রসুল্লা সাল্লাসালামের বিরোধিতা চর্চা রসুল্লাহ বিরোধিতা চর্চা কখনোই ঐশয় কাজ দিয়ে হয় না কখনো দুনিয়াবি কাজ দিয়ে রসুলের বিরোধিতা চর্চা হয় না রসুলের বিরোধিতা চর্চা হয় দিনের কাজ দিয়ে কারণ রসুল্লাহ সাল্লাম দিন বলতে এসেছিলেন এবাদত শেখাইতে এসেছিলেন যার জন্য রসুলকে অবজ্ঞা করতে হলে রসুলকে অমন্য করতে হলে রাসুলের বিরোধিতা করতে হলে ক্ষেত্রই হলো এবাদত ক্ষেত্র হলো আমল ক্ষেত্র হলো দিন ক্ষেত্র হলো রাসুলের বিরোধিতা করার জন্য আপনাকে নামাজ ব্যবহার করতে হবে রাসুলের বিরোধিতা করতে হলে আপনাকে দোয়া ব্যবহার করতে হবে রাসুলের বিরোধিতা করতে হলে জিকির ব্যবহার করতে হবে রাসুলের বিরোধিতা করতে হলে হজ ব্যবহার করতে হবে অমরা ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে রসুলের বিরোধিতা হবে না চাষাবাদের মাধ্যমে রসুলের বিরোধিতা কখনোই হবে না বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করার মাধ্যমে এরোপ্লেন বাস ট্রাক ইত্যাদি আবিষ্কারের মাধ্যমে কখনো রসুলের বিরোধিতা হবে না আল্লাহ রসুল এগুলো উৎসাহিত করে গেছেন রসুলের বিরোধিতা হবে সালাদ দিয়ে এই জন্যই আল্লাহ রসুলাম এই ব্যক্তিকে বললেন এই ব্যক্তি যদি এরকম সালাৎ নিয়ে মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই তার মৃত্যুটা মোহাম্মদের ধর্মের উপরে হবে না এটি সত্য কথা কোরআন দলিলের কথা এটা এটা কথা। কথা এটাই ইসলামের কথা আর অন্যদের কথা অন্য জায়গায় এরপর আল্লাহ রসুল সাল্লা সাল্লামে একটা যুক্তি দিয়ে বুঝেলেন এই ব্যক্তি যে সলাদ পড়ল এই সলাদটা কেমন হলো যেমন কাক রক্ত খায় ঠকর মেরে সেই ফোটে কিছু উঠতেছে না আরো এই ব্যক্তির উদাহরণ হলো এই ব্যক্তির মতো যে ব্যক্তি ক্ষুধার্ত অথচ একটা খেজুর খাচ্ছে দুইটা খেজুর খাচ্ছে ক্ষুধা তার আগের অবস্থায় রয়ে যাচ্ছে এই ব্যক্তি সালাদ পড়ছে অথচ তার সালাতটা হচ্ছে না সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা সপ্তম পর্বের শেষ অংশে এসে পড়েছি আমরা সপ্তম পর্ব শেষ করে অষ্টম পর্বে আপনাদেরকে আসার আহ্বান জানাচ্ছি আমরা এখানে সপ্তম পর্বের সমাপ্তি ঘোষণা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু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 देखुन, सालेहीन, डीर आंतरिक बार्ता पृथ्वी सब चेसि वृद्धि पाधर्म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 जाते आनव जर सकल समस्या समाधान पृथ्वी मानव समाधान